সিয়াম ইসলামের পাঁচটি আরকানের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন ইসলামের বেনা কয়টি ইসলামের উসল কয়টি ইসলামের আরকান কয়টি ইসলামের যে পাঁচটি আরকান এই আরকানগুলোর গুলোর একটি গুরুত্বপূর্ণ আরকান হলো বনিয়াল ইসলাম ও আলা খামসেন বুনিয়াল ইসলাম ও আলা খামসেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বুনিয়াদ হয়েছে এক নম্বর ভিত্তি হলো আল্লাহ সুবাহ ছাড়া কোনো সত্যিকারের মাহ বুধ নাই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই কথাটির সাহাদা সাক্ষ্য দেওয়া দুই নম্বর মাসের সিয়াম পালন করা পাঁচ নম্বর হলো আল্লাহ ঘরের হজ পালন করা এই পাঁচটি হলো আর बुजे आई पांच टी जिन पांच टीनारल्ले जन् दिन चला सहज हो जाए स्वन जोगे प्राप्त कथा जो पांच टी जिनपर चलने दिन चला सहज एट स्वप्न जगे प्राप्त ना नबीसम सरसरी प्राप्त যদি বলতে পারেন যে স্বপ্ন যুগে ওষুধ দিয়ে গেছে ওই বাড়িতে দেখবেন যে পরের দিন আর মানুষ জায়গা দেওয়া যায় না লাইন ধরে ওষুধ জন্য স্বপ্ন প্রাপ্ত ওষুধ খুশি। জন্য নবী সাল্লা ইসলামের বেনা ইসলামের ভিত্তি ঠিক করেছেন পাঁচটি এই পাঁচটির চতুর্থটি চার নম্বরটির নাম হলো আমি প্রত্যেক উম্মাকে আলাদা আলাদা শরীয়ত এবং মেনহাজ দান করেছিলাম প্রত্যেকের জন্য আলাদা আলাদা এবং আলাদা আলাদা নবী সাল ইসলাম প্রথম দিকে সিএম ফলন করতেন সাহাবাহাম সিএম ফালন করতেন ওই সিএমটা কিরকম ছিল প্রতি মাসে তিন দিন राशी नम्बर, नम्बर आयात शुरू करम्बर आये कारिमा नाजिले द्वित हिजरी ते न আর দ্বিতীয় হিজরিতে যখন সাবান মাসে একশো তিরাশি থেকে একশো নম্বর আয়াত নাজিল হইল তখন আল্লাহ পাক আগের যে বিধানটা ছিল সিএম ক্ষেত্রে সেটিকে কোন ব্যক্তির নামাজ না সলাৎ কায়ে করে না ওই লোকের উপরে সিয়াম পরশ তাহলে তো নামাজ নাই রোজা লাগবে না আর বেনামাজিদের জন্য তো সুবিধা নামাজ যখন পড়ি না সিয়ামে আছে না সলাপ কায়ম করে না কিন্তু রোজা রাখে তো এই জন্য আল্লাহ রবাহ আলমিন প্রথমেই বলছেন জিনিস করানিমে লক্ষ্য করবেন যতগুলো আয়াত আসছে দেখবেন যে কিছু দূর পরপর এই দুই তিন পৃষ্ঠা গেলেই সলাতের আয়াত সলাতের আয়াত কিন্তু সলাতের আয়াতগুলোর মধ্যে মধ্যে আল্লাহাক ইয়া আজহাল এভাবে সম্বোধন করেন যে ইমান এই জন্য আল্লাহ পাক মানে যাকে নামাজ পড়ার জন্য ইয়া দিন আহ মানু বলে সম্বোধন করেন নাই কথাটা আমার বুঝতে পারছেন আগে কিন্তু আল্লাহাক সম্বোধন করেন অর্থাৎ সলাপ টা ইমানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই জন্য আল্লাহাক ইমানদারদেরকে সলাপের জন্য সম্বোধন করেন কারণ যেমন সিয়াম তোমাদের উপরে সিয়ামকে খরচ করে দেওয়া হইলো কামা একা দেওয়া হয়নি, যুগে যুগে যত উম্মা পৃথিবীতে এসেছে সকল উম্মাকে সিয়ামের বিধান দেওয়া হয়েছিল কি উদ্দেশ্যে সিয়ামের বিধান বোঝা গেল তাকোয়া এমনে এমনে আসা না তাকোয়া অর্জন করার জন্য কোরআনে যত আমলের জায়গায় লা আল্লা কুম তাকুন বলা হয়েছে ওই আমলগুলা গুলা লাগবে এই কথার অর্থ হলো এই কাজটা এই আমলটা যত বেশি করবা তত বেশি তোমার মধ্যে তাকুয়া ঢুকবে তাকুয়া কোন জায়গায় থাকে নবী সাম এইভাবে দেখ আক হা হুনা আত হা হুনা আত হা হুনা ইষি সালা সমরৎ ইারা করে বলছেন তাকোয়া এখানে কথা তাকুয়া বাইরে থাকে না তাকুয়া থাকে কোন জায়গায় ইমান থাকে কোন জায়গায় ইমান ও থাকে ভিতরে ইমান বাইরে থাকে না তাহলে ইমান তাকওয়া এগুলো থাকে কোথায় আর ইসলাম থাকে কোথায় ইসলাম থাকে বাহিরে তাকোয়া থাকে ভিতরে তাহলে তাকোয়া মানুষ আপনার ভিতরে তাকোয়া আছে কি নাই এটা বাহ্যিক চেহারা সুরত দেখে বোঝা যাবে দেখবেন যে লম্বা দাড়ি আছে টুপি আছে না এই জন্য আল্লাহ সবান অনেকগুলো আমলের পরে আল্লাহাক আল্লাহ এই আমলটা করলে তোমরা বেশি বেশি তাকোয়া হাজিল করতে পারবে তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সিয়াম যত বেশি পালন করা হবে সেটা এই জন্য তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য আছে তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেল कारण सियान तारेधक मानी ताकि जिन खराब पते नहीं गुनाहर दिखेते शारिक अबादत नाटारानसिक अबाद सम्पृक्त एक जो मानसा पा पूरा शरीर जेमन एक बड़ी आम मानसिक अवस्था मानस नानी शुद्ध रक्तर जानसे लवे ना अनेक जिन एक मानुष कर মানে মেডিসিন মানে বাহ্যিক মেডিসিন না রুহের একটা খোরাক আছে রুহের তারপরে আপনার কালবে খোর আছে ব্রেনের এর আছে মানুষের মন মানসিকতার কিছু খোরাক আছে এটা শারীরিক ওষুধ মানসিক ওষুধ বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন ওষুধ এই আপনার মানসিক রোগ তারপরে আরো যে সকল কালবি রোগ রোগের বড় ওষুধ হলেন এগুলো কোরআনে কারিম শেফা এবং রহমত তাহলে এই শেফা কিসের শেপাউল একটা ওষুধ যেটা আল্লাহ এটা মানুষের ভিতরে তাকুয়া পয়দা করে আর এই জিনিসটা একজন যুবক আল্লাহ না মধ্যে লিপ্ত হওয়া থেকে তাকে তার জন্য প্রতিবন্ধক হয়ে যায় যদি কোন ব্যক্তি অসুস্থ থাকে অথবা কোনো ব্যক্তি সফরে থাকে তাহলে এই সিয়াম সেই পরবর্তীতে আদায় করে নিবে সোহান আল্লাহ পাক কত সহজ করে দিলেন এই সিযাম রমাদান আল্লাগুলো তবে যে ব্যক্তি এই রমাদান মাসে সিয়াম পালন করার মতো সামর্থ্য নাই সেই ফিদিয়া যে ব্যক্তি ইচ্ছা করে অর্থাৎ এই আয়াতে কারিমা নাজিলের পরে কোনো ব্যক্তি ইচ্ছা করলে তিনি মানে তার শক্তি আছে সামর্থ্য আছে সব আছে কিন্তু তিনি রমাদান মাসে রোজা না রেখে শুধু না রেখে কিন্তু পরবর্তীতে একশতম পঁচাশি নম্বর আয়াত আপনার জিল আল্লাহ বলে দিলেন ফমান শাহিদ আমিন কোমর সাহার সম্লাপাক ফিদিয়ার হুকুমকে বাদ দিয়ে দিলেন আমভাবে বাদ দিয়ে দিলেন খাস ভাবে কিছু ব্যক্তির জন্য এটার হুকুম কার্যকর থাকবে আল্লা বলে দিলেন সে অবশ্যই সিয়াম পালন করতে হবে তার ফিরিয়া দেওয়ার কোন সুযোগ নাই সুতরাং এখন আর কোন ব্যক্তি তার শরীরে সামর্থ্য আছে রোজা রাখার কিন্তু রোজা না সে মানুষকে ফিরিয়ে দিল তাহলে এটা আদায় হবে না কিন্তু যদি এমন অসুস্থ অসুস্থ অথবা এমন বৃদ্ধ হয়ে গেছেন উনি আর যুবক না হইলেও তিনি আর মানে রোজা রাখার তার আর হবে না এরকম বৃদ্ধ হয়ে গেছেন এখন উনি আর রোজা রাখার নাই অথবা যে অসুস্থ এই অসুস্থ তা আর ভালো হওয়ারও নাই বা এই পরিমাণ খাবার বলছেন যে ফিদিয়া তো আমার খাবার এই খাবারটা কিরকম হবে যিনি ফিদিয়া দিবেন ওই পরিবারে একজনে একদিনে খাবারটা তিনি একজন মিসকিনকে দিয়ে দিবেন তাহলে এটা তার ফিদিয়া আদায় হয়ে যাবে এখন দেখা গেল কোন লোক গরিব সে শারীরিক সিয়াম পালন করার আবার ফিদিযা দিবে এরকম সামর্থ্য নাই এরকম মানুষ আর যে ব্যক্তি সিয়াম ফলন করার সামর্থ্য নাই কিন্তু তার শরীরে শরীরে সামর্থ্য নাই কিন্তু অর্থ আছে সেই লোকটা ফিদিয়ে দিবে ফিদিয়ার ক্ষেত্রে যদিও কোন পক্ষে টাকা দেওয়ার কথা বলছেন কিনে দিবেন যদি বলেন টাকা দিয়ে দিলাম হে কিনে নাও খাইতে পারে সেই চিন্তা করবো যে দরকার কি টাকা কষ্ট করে থাকুক এটা পরে জমাই আপনি পুরো এক মাস দিতে পারেন অথবা ৩০ জন মিসকিনকে একদিনও দিতে পারেন বুঝতে পারছো মানে তিরিশ জন মিসকিনকে যদি আপনি একদিন করে খাবার দিয়ে দেন कारण एक जो बस दीबें तक हम बिक्री करते खबर से सत दिन, दिन खाई फिलते তবে আল্লাপাক বলেন ফিদিয়া দেওয়ার বিধান থাকলেও তোমাদের জন্য যে ব্যক্তি ইচ্ছা করে কল্যাণ করার তার জন্য এটাই কল্যাণ অর্থাৎ মানে ফিদিয়ানা দিয়ে সিয়াম ফালন করাটা এমন একটি মাস যে মাসের বড় বৈশিষ্ট্য হল হেলকর এই মাসে আল্লাপা কোরআন করেছেন একটি মাস এমন মাস যে মাসের নাম আল্লাপাকিমে উল্লেখ করেছেন আর কোনো রমাদান মাসটি এমন একটি মাস আল্লাহাক এটার নাম উল্লেখ করে বলছেন শাহরু রমাদান রমাদান মাস আমরা রমজান মাস বলি কিন্তু শুদ্ধ উচ্চারণ হইল রমাদান বলবেন এটার মধ্যে রমাদান তাহলে আপনি শুদ্ধ করে বলেন প্রতিবারে পঞ্চাশ নেকি পাচ্ছেন ও রমাদান রমাদান মাস আল্লাফিল কোরআন কোরআনের কারণে তাহলে বোঝা গেল রমজান মাসের ফজিলত বেশি না কোরআনের ফজিলত বেশি মানে রমজানের কোন দামে ছিল না দামটা হয়েছে কার কারণে কোরআনের কারণে আচ্ছা কোরআনের দাম বেশি নাকি কোরআন করছেন কারণে রমাদানের মর্যাদা আর কোরআনটা কোন রাত্রিতে নাজিল হয়েছে সর্বপ্রথম বলেন যে আমি চিন্তা করতে লাগলাম সুর আলারিহেল مارک برقتم مبارکم راتل کران कथा एक आल्ला तीन चूरए तीन भाव মোবারকা এক রাত্রি তাহলে লাইলেতুল মোবারকা মানে সাবান মাসের পনেরো তারিখ না লাইলেতুল মোবারকা হইল রমাদানে কোরআন নাজিল রমজানে সাবান মাসে কোরআন নাজিল হয় দেখেন এর থেকে স্পষ্ট আয়াতা আল্লাহাক কি রমজান মাসে কোরআন না জলে লাইলে মোবারকা ফিল রমাদান আবার সেম কথা আল্লাহাক বলছেন লাইল এত কদর লাইল এত এক রাত্রি একই জিনিস একই জিনিসের আল্লাপাক দুটি নাম